উপহার এই উপলক্ষেমায় বন্ধু বানান কোরআন এবং রমাদানের মাঝে এক গভীর সম্পর্ক বিদ্যমান আল্লাহ তেন রমাদান মাস হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হৃদায়াত এবং সত্যপথ যাত্রীদের জন্য पथनिरदेश और न्याय अन्या मे पार्थक्यकारी सुरब आकारा एक पचासी तला रमादान एक विशेष रात सम्पर्के नाजिल कर बरकतमय राते सुरखान आया तीन নিশ্চয় আমি একে নাজিল করেছি সবে কদরে সুরা কদর আয়াত এক এই দুই আয়াতের মধ্যে কি অসঙ্গতি আছে দুই আয়াতের একটিতে বলা হচ্ছে কোরআন নাজিল করা হয়েছে এক মর্যাদাপূর্ণ রাতে সবে কদরে আরেক আয়াতে বলা হচ্ছে তা নাজিল করা হয়েছে রমাদান মাসে পশ্চিমের ওরিয়েন্টালিস্টরা দাবি করে এটা কোরআনের একটি অসঙ্গতি আমরা দেখতে পাই আব্বাস এবং হয়েছে সম্পূর্ণ এরপর একে সপ্তম আসমান থেকে মানুষের সবচেয়ে কাছে প্রথম আসমানে আনা হয় এবং নবুয়ের ২৩ বছর ধরে তা নবী করিম সাল্লাইসালামের উপর নাজিল করা হয় মানুষ যতটুকু ভাবে কোরআন এবং রমাদান মাসের মধ্যে আসলে সম্পর্ক তার চাইতেও গভীর আপনারা সবাই সেই বিখ্যাত ঘটনা সম্পর্কে জানেন যখন জিব্রাহী আল ইসাল্লাম নবীজিসের কাছে আসেন এবং তার হাত ধরে তাকে বলেন ইকরা ইকরা এই ঘটনায় নবিজি সাল্লা আলাইস্লাম মারাত্মক ভয় পেয়েছিলেন ইবিনবু সুলাইমান আর দিমাস্কি ইবেন আল জাউজির মতে এই ঘটনাটি রমাদান মাসে ঘটেছিল কোরআন ও রমাদানের সম্পর্কের গভীরতা আমরা আরেকটু বেশি বুঝতে পারব যখন আমরা দেখি এই রমাদানেই নবী করিম সাল্লা প্রতিদিন জিব্রাহ আলাহিসাল্লামকে কোরআন পরে শোনাতেন জীবনের শেষ বছরে রমাদানে তিনি দুবার করে কোরআন পরে শুনিয়েছেন অর্থাৎ কোরআনকে রিভিউ করা হতো রমাদানে রিভিউ চলাকালীন সময়ে কখনো জিব্রাহিল আলাহিসাল্লাম তিলাবাত করতেন আর নবী করিম সাল্লা শুনতেন আবার কখনো উল্টোটা হতো কারো কারো মতে এই সময়গুলোতেই জিব্রাহীল আল্লাহ সাল্লা কোরআনের কোন আয়াতগুলো কার্যকর থাকবে আর কোন আয়াতগুলো রহিত হয়ে গেছে সেগুলো জানাতেন সম্ভবত এই সময়টাতেই নবীজি সাল্লাহ আলাইস্লাম কোরআনের তো স্থিরও শিখতেন আল্লাহ তালা তার সবচেয়ে প্রিয় নবীর কাছে সর্বোত্তম কিতাব পাঠিয়েছিলেন সর্বোত্তম মাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত অর্থাৎ সবে কদরে এই ঘটনাগুলো নির্দেশ করে যে রমাদান মাস এবং কোরআনের মাঝে সম্পর্ক কতটা গভীর রমাদান মাস যাতে করা হয়েছিল ধরনের একটা আয়াত এবং আয়াতে প্রকাশিত অভিব্যক্তি বলে দেয় যে রমাদান মাসে কোরআনের এমন শ্রেষ্ঠত্ব রয়েছে যেটা অনন্য আমাদের পূর্ববর্তী আলিমরা এই শ্রেষ্ঠত্ব অনুধাবন করতে পেরেছিলেন এই কারণেই মাসে তারা কোরআনের জন্য তাদের অন্যান্য সব কাজ ছেড়ে দিতেন তাদের অনেকে এমন এমনকি দাস দেওয়া বন্ধ করে দিতেন এবং কোরআন তেলাতে মননিবেশ করতেন সেসব মহান ব্যক্তিদের সম্পর্কে সামান্য কিছু বলার আগে আমরা দেখে নেই তারা সাধারণ সময়ে কিভাবে জীবন যাপন করতেন এবং এরপর আমরা দেখব রমাদান মাসে তারা কিভাবে সময় কাটাতেন একবার আবু বকর ইদনা ইয়াস রহিমাহুল্লাহ তার বাসার একটি ঘরের দিকে ইশারা করে তার পরিবারকে বলেছিলেন যে আমি ষাট বছর যাবত প্রতিদিন এই ঘরে কোরআন তেলাওয়াত করেছি ষাট বছর যাবত তিনি প্রতিদিন সেখানে কোরআন খতম দিয়েছেন যখন তিনি মৃত্যুসজ্জা সাইিত তার বোন কাতে শুরু করল তিনি জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ তিনি তার বোনকে বললেন তুমি ওই ঘরের কোনাটা দেখছ আমি সেখানে আঠারো হাজার বার কোরআন খতম করেছি কোরআন করতেন কোরআন খতম দিয়েছেন যাই হোক অবস্থা ও প্রেক্ষাপট ভেদে এ বিষয়ে একাধিক বর্ণনা আছে আজ জাহাবি এ প্রসঙ্গে বলেছেন নবীজাল আলহামের সুন হল তিন দিনের কমে কোরআন খতম না করা আর নিঃসন্দেহে নবীজির সুন্নত অনুসরণ করাই উত্তম তিন কমে করার বিষয়ে অনুমতি দেয় সে আলোচনায় যাব না তবে কিছু হাদিস আছে যেখানে তিন দিনের কমে কোরআন খতম করার বিষয়টিকে অপছন্দ করা হয়েছে এবং নিরুৎসাহিত করা হয়েছে একটি বর্ণনায় আছে সাত দিনের কথা এর কারণ হল তিন দিনের ক্রমে কোরআন খতম দিলে তা সঠিকভাবে অনুধাবন করা যায় না তবে তিন দিনের ক্রমে খতম করার বিষয়টি অপছন্দ করতেন এমন সালাফও ছিলেন তেমনি অনেক সালাফ ছিলেন যারা এটা অপছন্দ করতেন না এটা নিয়ে বিতর্ক আছে যাই হোক কিছু সালাফ একই সময়ে কোরআনকে বিভিন্নভাবে খতম দিতেন বিষয়টা বেশ অবাক করার মতো। যেমন এক ধরনের খতমে তারা কোরআন খুব দ্রুত করতেন যেন তারা বেশি সব পেতে পারেন এক অক্ষরের বিনিময় দশটি সবাব এই ধরনের খতমে তারা তিন দিনের কমে কোরআন খতম করতেন একই সময়ে তারা আরেকটি কোরআন খতম দিতেন সেই খতমে তারা আস্তে আস্তে কোরআন তিলাবাত করতেন যাতে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা এবং পর্যালোচনা করা যায় এভাবে খতম দিতে দিতে তাদের কয়েক সপ্তাহ মাস এমনকি বছরও লেগে যেত তাদের কেউ কেউ পাশাপাশি তৃতীয় আরেকটি কোরআন খতম দিতেন সেটা হলো তারা কোরআন পরে ছাত্রদের শিক্ষা দিতেন এই ধরনের খতমে প্রথম দুই খতম থেকে আরো বেশি সময় লাগত আমরা কোন ফিখেই বিতর্কে যেতে চাচ্ছি না কারণ দুঃখজনকভাবে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে উম্মতের অনেক মুসলিম আছে যারা তাদের সারা জীবনেও কোরআন একবার শেষ করতে পারে না আজকে উম্মতের মধ্যে এগিয়ে থাকা লোক তারা যারা রমাদানের পর আরেক রমাদানে কোরআন শরীফের ধুলো পরিষ্কার করে কোরআনের সাথে সম্পর্ক বজায় রেখেছে রহমান ইবনে প্রতি দুই দিনে একবার কোরআন খতম দিতেন প্রতিদিন তিনি কোরআনের অর্ধেক তিলাওয়াত করতেন এটা রমাদান মাস নয় সাধারণ দিনগুলিতে তারা এমন করতেন কিভাবে একজন মুসলিম কোরআন তিলওয়াত করা ছেড়ে দিতে পারে যখন সেই কোরআনে এই আল্লাহ বলছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ তালার কাছে এই বলে অভিযোগ করছেন হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে নবীজ সাল্লা আলাই তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং সাক্ষ্য দিচ্ছেন যারা আল্লাহর কিতাবকে পরিত্যাগ করেছে ইমাম ইবনুল কাইম বলতেন কোরআন তিলওয়া ছেড়ে দেয়া কোরআন পরিত্যাগ করারই নামান্তর এটা কতটা মারাত্মক এবং ভয়ঙ্কর বিষয় যে হাসরের ময়দানে আপনাকে আল্লাহ আল্লাহতালার সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে আর আপনার বিরুদ্ধে স্বয়ং নবীজি সাল্লাই বাদী হয়ে সাক্ষ্য দিবেন আপনার দিকে আঙ্গুল তাক করে বলবেন হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে যারা কোরআনের ভাষা আরবি জানেন না তাদের না জানাটা গ্রহণযোগ্য নয় কেননা মুসলমান হিসেবে কোরআনের ভাষা সবার জন্য জানা জরুরি বিষয়ে আপনারা মুহসিম খান এবং আল হিল কোরআন এর শুরুতে কিছু কথাবার্তা পাবেন তাদেরও আগে ইমাম তাইমিয়া আগেমাহুল্লাহ এ বিষয়ে কিছু বলে গেছেন তারা আরবি ভাষা জানাকে মুসলিম পরিচয়ের অংশ মনে করেন আমরা জাতীয়তাবাদের বিরুদ্ধে কিন্তু আরবি ভাষাটা জানাটা জরুরি যারা আরবি জানেন না তবে শেখার চেষ্টা করছেন তাদের জন্য কোরআনকে নিজেদের ভাষায় পড়াটা ছেড়ে দেওয়া উচিত হবে না নিজের ভাষায় কোরআন পড়লে প্রতি হরফের বিনিময়ে দশটি করে নেই পাবেন না তবে ইনশাআল্লাহ কিছু না কিছু তো পাবেনি আল্লাহ কথা আল্লাহ তালার পবিত্র বাণী হতে কে লাভবান হতে না চায় কে এমন ওষুধ চায় না যা হৃদয় আত্মা এবং শরীরের জন্য প্রতিকারক কোরআন হল সমস্ত সন্দেহ এবং কামনা বাসনার প্রতিকারক কোরআন হল দুশ্চিন্তা হতাশা এবং মানসিক চাপের ঔষধ যখন আমি কাউকে বলি যে তারা যাতে কোরআন তেল করে যাতে তাদের সমস্যাগুলো থেকে মুক্তি পায় তারা পরের দিন আমাকে ফোন দিয়ে বলে যে আমি এখনো হতাশ আমার মনে এখনো সন্দেহ আমি তাদের বলি যখন একজন ডাক্তার কোন ঔষধ দেয় ধরা যাক অ্যান্টিডিপ্রেসেন্ট ঔষধ তখন ডাক্তার এ কথা বলে দেয় যে ঔষধটা তিন চার সপ্তাহ ধরে সেবন করুন এরপর আপনি এর ফলাফল পেতে পারেন এবং ঔষধ নেওয়া বন্ধ করবেন না ঠিক একই বিষয়টা কোরআনের ক্ষেত্রে প্রযোজ্য কোরআন থেকে ফল পেতে হলে কোরআনের সাথে আমাদের গভীর সম্পর্ক থাকতে হবে। এর জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন অধ্যাবসায় আর তেলাওয়া আসলে আমরা একটি দুআ দিকে লক্ষ্য করি যেটা নবীজি সাল্লাহু আলাই আমাদেরকে শিখিয়েছেন যাবতীয় দুশ্চিন্তা হতাশা মানসিক চাপ থেকে মুক্তির উপায় হিসাবে اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك ام تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي النبي صلى الله عليه وسلم বলতেন যে কেউ এই দোয়া করবে তার দুশ্চিন্তা দুঃখ এবং হতাশা চলে যাবে সে এসব থেকে মুক্তি পাবে এবং আল্লাহ তাআলা তার এসবকে সুখ এবং প্রশান্তি দ্বারা পরিবর্তন করে দেবেন মানুষকে যখন এই দুআ করতে বলি তখন তারা কিছুদিন পরে এসে বলে শায়েখ আপনার প্রেসক্রিপশনে তো কাজ হচ্ছে না এ ধরনের কথা প্রায় শুনতে হয় তখন আমি জিজ্ঞেস করি ভাই সর্বশেষ আপনি কবে কোর আন তেলাওয়াত করেছেন বলুন তো তখন তারা উত্তর দেয় শেখ আপনি তো আমাকে কেবল এই দুআটা পড়তে বলেছেন কোর আনের কথা তো কিছু বলেননি আমি জিজ্ঞেস করি আমাকে বলুন শেষ কবে আপনি ওর আন তেলাওয়াত করেছেন তারা বলে এই তো গত রমাদানে বা কয়েক বছর আগে বা কয়েকদিন আগে অথবা আমার ঠিক খেয়াল নেই লক্ষ্য করুন দোয়াটার একটি গুরুত্বপূর্ণ লাইন হল আলি সদরি এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যাতে তিনি আপনার চিন্তা আপনার সমস্যা এবং আপনার দুঃখ দূর করে দেন কোরআনকে আপনার হৃদয়ের জ্যোতি বানানোর মাধ্যমে আপনার পথ নির্দেশক বানানোর মাধ্যমে আপনার কোরআনের উপর যদি ধুলো জমে থাকে তাহলে এই দুআ কিভাবে কাজ করবে আপনি যদি কোরআন না পড়েন তাহলে কীভাবে কোরআনের মাধ্যমে আপনার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে এভাবে কখনোই কাজ হবে না নিশ্চিত এই দুআর সাথে কোরআন তিলাওয়া তো আবশ্যক এই দুটো মিলে একটা ওষুধের মতো কাজ করে আমি একজনকে চিনি যিনি জেলখানায় থাকেন দীর্ঘদিন তাকে একটি কামরায় রাখা হয়েছিল জেলখানার সাইকিয়াট্রিস্ট সেখানে নিয়মিত বন্দীদের পরীক্ষা করত সপ্তাহে একবার কি দুবার চিকিৎসক সেখানে তার ডিউটি পালন করতে আসত আবার জেলখানার সেই জায়গার বেশিরভাগ বন্দী ছিল মানসিকভাবে ভারসাম্যহীন কারা কর্তৃপক্ষের লোকেরা যখন সেই মানুষটির পাশ দিয়ে যেত চিকিৎসক তাকে জিজ্ঞাসা করত তার কিছু লাগবে কিনা লোকটি কোনো উত্তর দিতেন না মাঝে মাঝে বলতেন কিছু লাগবে না চিকিৎসক এটা ভেবে অবাক হতো যে মানুষটি সপ্তাহে সাত দিনের প্রতিদিন চব্বিশ ঘন্টা ধরে নির্জন সেলে কাটায় তারপরেও সে খুশি এবং সন্তুষ্ট থাকে কি করে চিকিৎসক তাকে একদিন জিজ্ঞেস করে ফেললো তোমাকে কেন এত নিশ্চিন্ত আর সুখী মনে হয় তুমি তো কখনোই কিছু চাও না সে বন্দীটি চিকিৎসককে উত্তর দিয়েছিলেন আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার সাথে থাকে এ বলে সে তার পাশ থেকে কোরআন বের করে চিকিৎসককে দেখালো. কেউ যদি বুঝতে পারে কোরআন কি জিনিস তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই আপনার কি কারোর সাথে কথা বলা দরকার কোরআনের মাধ্যমে আপনি সাথে কথা বলতে পারবেন, আপনি যদি কোরআনের অলৌকিক ক্ষমতা দেখতে চান তাহলে কোরআনকে আপনার বন্ধু বানান, এই আপনার সব ধরনের রোগের ঔষধ হিসাবে কাজ করবে মানসিক কিংবা অন্য কিছু এই কোরআন আপনার মর্যাদা বৃদ্ধি করবে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ কোরআনের সাথে বন্ধুত্ব তৈরি করুন যদি আপনি কোরআনকে বুঝতে চান দুজন বন্ধু নিজেদের কোপন কথা একজন আরেকজনের সাথে শেয়ার করে না যদি না তারা খুব ভালোভাবে পরিচিত হয় এরপর এক সময় তারা একে অপরকে উপহার দেওয়া শুরু করে নিজেদের ব্যক্তিগত কথা শেয়ার করে একে অপরকে সান্ত্বনা দেয় একই ভাবে আপনি কোর আনকে বন্ধু বানানো শুরু করুন আপনি কোর আনের অলৌকিক প্রভাব দেখতে পাবেন আল্লাহর কসম এমন কেউ নেই যে কোর আন থেকে ভালো বন্ধু হতে পারবে যদি আপনি নিঃসঙ্গতাবোধ করেন কোরআনের কাছে যান যদি আপনার মন খারাপ থাকে কোর আন খুলুন যদি আপনি হতাশাবোধ করেন কোর আন শুনুন এবং পড়ুন এটা সব কিছুর জন্য করে। যদি আপনার মন ভালো থাকে কোর আন পড়ুন আল্লাহকে সুক্রিয়া জানানোর জন্য াহিম আয়াত যে বন্ধুত্ব আপনাকে জান্নাতুর ফিরদাউসে পৌঁছে দিতে পারে সেই বন্ধুত্ব থেকে আপনি এর চেয়ে বেশি আর কি চান তিলওয়াত করুন কোরআন আপনার মর্যাদা বৃদ্ধি করবে এই কোরআন আপনাকে সর্বোচ্চ গন্তব্যস্থলে পৌঁছে দেবে ইমাম ব্যাপারে বেশ কঠোরতা অবলম্বন করেছেন বলেছেন কোরআন যার উপকারে আসে না আল্লাহ যেন তার উপকার না করেন কোরআন যার জন্য যথেষ্ট হয় না তার জন্য আর যেন কিছুই যথেষ্ট না হয় এখন রমাদান মাস এখনো সময় আছে হাত ঘুটিয়ে উঠে দাঁড়ান শপথ করুন এবং এই মহান কিতাবের সাথে বন্ধুত্ব শুরু করুন আল্লাহর আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে আল্লাহ এবং রমাদান মাস হল দিলাওয়াতের মাস এবং গরিবদের খাওয়ানোর মাস এই দুই জিনিস ছাড়া আর তৃতীয় কোনো কিছু নেই এটা সেই মাস যেই মাসে ইমাম শাহি রাহুল্লাহ কোরআন ষাট বার খতম দিতেন যখন রমাদান মাস আসত ইমাম আহমাদ রাহিমাহুল্লা মসজিদে বসে পড়তেন এবং এক নাগারে কোরআন তেলাওয়াত করতেন লোকেরা বলতো আমরা শুধু দেখতাম তিনি মসজিদের বাইরে শুধু অজু করতেন আবার কোরআন তেলাওয়াত করতে ফিরে যেতেন আর নামাজ আয়তায় করতেন আবুল কাসিম ইবিন আস্তাকিরের ছাত্ররা তার ব্যাপারে বলেছে তিনি তার জীবনের শেষ দশ দিন প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন এবং এটা ছিল তার নামাজের বাহিরের তেলাওয়াত ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমাদান মাসে তার অন্যান্য সব হাদিসের ক্লাস বাদ দিয়ে দিতেন কোরআন করার জন্যে কোরআন ছিল তাদের জন্য আল্লাহর পাওয়ার এক বিশেষ সুযোগ তারা মনে করতেন এটা হলো এমন কিছু যা আল্লাহ সবচেয়ে কাছে নিয়ে যেতে পারে হাদিসের দার্স থেকেও বেশি নৈকট্য এনে দেবে এই কোরআন তারা কোরআনের এই আয়াতের অর্থ জানতেন এবং কদর করতেন সেগুলো অধিকাংশ মানুষের জন্য করা সম্ভব হবে না এ ধরনের আমলগুলো করা অসম্ভব নয় কিন্তু আসলে অনেকেই তা করতে পারবে না এরপরেও আমরা উম্মার সেরা মানুষগুলোর কথা উল্লেখ করি যাতে তাদের আমলের সামান্য অংশও যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ চাইলে সে সফল ব্যক্তিদের উপরে অন্তর্ভুক্ত হতে পারবে দিনের বিষয়ে আমরা সব সময় তাদের দিকেই তাকাই যাদের অবস্থান আমাদের চেয়ে ওপরে আর দুনিয়াবি বিষয়ে তাদের দিকে তাকাই যাদের অবস্থান আমাদের নিচে এমনটা যেন না হয় এসব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে যজার বসে আপনি বলে বসলেন আল্লাহর কসম ইমাম শাফি রাহিমাহুল্লাহ যা করেছেন আমি আজকে রাতে তাই করবো কোর আন দুইবার খতম দিব আপনি ঝোঁকের বসে বিশাল টার্গেট সেট করে মাঠে নামলেন আর দুদিন পরে কোর আন খতম বা প্রতিদিন তিলাওয়াত করাই ছেড়ে দিলেন এটা কাম্য নয় বুখারি শরীফের হাদিস্তির দিকে লক্ষ্য করুন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সে আমল যা নিয়মিত করা হয় যদিও তা খুব অল্প হয় যতটুকু আপনি পারবেন ততটুকু এই শুরু করুন হতে পারে সেটা মাত্র কয়েকটি আয়াত এক পাতা হয়তো বা একা অথবা কয়েক পাড়া কিন্তু ততটুকুই করুন যতটুকু আপনি কেবল রমাদানেই না রমাদানের বাহিরেও করতে পারেন এক পর্যায়ে আপনি দেখবেন যে কোরআনের প্রতি এক ধরনের কাজ করছে। নিচ থেকেই আপনি কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়াতে পারবেন রমাদানে যে কয়টা দিন আছে সেগুলো কাজে লাগান দুনিয়াটা অল্প দিনের কিছুদিন পরেই মানুষজন আমাদের নাম উল্লেখ করে বলবে যে আল্লাহ তার উপর রহম করুন रमदान पर आद बेचे थकब कुर बन्दु बना अल्लाह तशीद कुरान के आखड़े अल्लाह कुरान केलो आनंद उत्स बनान कुरआन केन्नतुल्तर उसीदा हिसाब से कबुल कर मुहम्मदीआल Raindrops डॉस मीडिया अन्य प्रोजेक्ट सम्पर्क जानते भिजिट www.raindropsmedia.org डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईनड मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट